রমাদান উপলক্ষ্যে রোভস মিডিয়া পরিবেশিত অডিও বুক হৃদয়ের বসন্ত এই অডিওবুকটি বুকটি উপমহাদেশের বিখ্যাত আলিম মুফতি মাহমদ শাফি উসমানী রাহিমাহ উল্লার বিখ্যাত তাফসির গ্রন্থ মা আরিফুল কোরআনের অডিও ভার্শন এই রমাদান যেন হয় আমাদের কোরআনকে বোঝার এবং কোরআনকে ভালোবাসার সূচনা যেমনটা বলেছেন আল্লা রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহুমা আন্দাজ আল্লাহ কুরআনা রবি আকালবি হে আল্লাহ আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত সংক্ষিপ্তিরিজের আজকে সূরা পবিত্র কোরআনের একশো এগারো নম্বর সুরাটি সুরা একে সুরা মাসাদও বলা হয় পাঁচ আয়াত বিশিষ্ট এই সূরাটি মক্কায় অবতীর্ণ হবার ব্যাপারে কোনো ইফতিলাফ নেই শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে ধ্বংস হোক আবুল হাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান আগুনে এবং তার স্ত্রীও যে লড়ি বহন করে তার গলায় পাকানো দড়ি আবুল হাবের দুই হাত ধ্বংস হোক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 আবুল স্ত্রী এক ধরনের লাকড়ি রসুল্লা সাল্লু আলি সাল্লামকে কষ্ট দেয়ার জন্য তার রাস্তায় পুতে রাখত জাহান নামে প্রবেশ করার পর তার গলায় জাহান নামে শিকল ও বেড়ি পরানো হবে সেটা যেন খেজুরের রশির মতো শক্ত মজবুত হওয়ার ব্যাপারে এই তুলনা করা হয়েছে আবুল আসল নাম ছিল আব্দুল অউজা সে ছিল আব্দুল মুতালেবের অন্যতম সন্তান ফর্ষা হওয়ার কারণে তার নাম ডাক হয়ে যায় আবুল হাব করারে পাক তার আসল নাম বর্জন করেছে কারণ সেটা মুশরিক সুলভ এছাড়া আবুল হাব ডাকের মধ্যে জাহান্নামের সাথেও বেশ মিল রয়েছে সে রসুল্লাহ আলী হোসালামের কট্টশত্রু ও ইসলামের ঘোর বিরোধী ছিল সে নানাভাবে রসুলুল্লাহকে কষ্ট দিত তিনি যখন মানুষকে ইমানের দাওয়াত দিতেন তখন সে পেছন পেছন গিয়ে তাকে মিথ্যাবাতি বলে প্রচার করত শুনে নেওয়া যাক সুরাটি শানি নজুল বুখারি ও মুসলিমে বর্ণিত আছে যখন সুরা আশোয়ারার দুইশো চোদ্দো নম্বর আয়টি নাজিল হয় ও আনজির আশিরত এক অর্থাৎ তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো তখন রসল সাল আলি ওয়া সাফা পাহাড়ের চূড়ায় উঠে কোরাইশ কোত্রের উদ্দেশ্যে ইয়াসাবাহা বলে অথবা আব্দে মানাফ ও আব্দুল মুতালিব ইত্যাদি নাম সহকারে ডাক দিলেন এভাবে ডাক দেয়া তখন আরবে বিপদের লক্ষণ হিসেবে মনে করা হতো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 এই কথা শুনে আবুল হাব বলল তোমার ধ্বংস হোক এই জন্যই কি আমাদেরকে ডেকে এনেছ অতপর সে রসুল্লা সাল্ল আলী পাথর মারতে উদ্যত হল এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরাল হয় তবহাবি ইয়াদ শব্দের আসল অর্থ হাত মানুষের সব কাজে হাতের প্রভাবই বেশি তাই কোনো ব্যক্তির সত্তাকে হাত বলেই ব্যক্ত করে দেয়া হয় যেমন কোরআনে विभिन्न जैगए बीमा कद्दमत तुम्हार हाथ जार सामने पाठिए बजरत इबना आब्बास रद्ला आन बर्णना करें आबुल हब एक बोलते लगल मुहम्मद मृत्यू पर अमुकमुक क्यों एरपर से तार हाथ इशारा करातेगुलर मध्यओ आसें अतपर से तार हाथ के लक्ष्य करमरा ध्वस हो मुहम्मद जिसब विषय संघटित हार कथा আমি সেগুলোর মধ্যে একটিও তোমাদের মধ্যে দেখি না এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক বলেছে তাব্বা শব্দের অর্থ হল ধ্বংস ও বরবাদ হওয়া আয়াতে বদদোয়ার অর্থে তাব্বাত বলা হয়েছে অর্থাৎ আবুল লাহাব ধ্বংস হোক দ্বিতীয় বাক্যে ওয়্তাব এর বদদোয়া কবুল হওয়ার খবর দেয়া হয়েছে যে আবুল আহাব ধ্বংস হয়ে গেছে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 আবুল আহেবকে যেমন দিয়েছিলেন অগাধ ধন সম্পদ তেমনি দিয়েছিলেন অনেক সন্তান সন্ততি অকৃতজ্ঞতার কারণে দুটি বস্তুই তার গর্ব অহমিকা ও শাস্তির কারণ হয়ে যায় হযত ইবনে আব্বাস রদিয়াল আহু বলেন রসুল্লাহ সাল্লু আলহিউাম যখন স্বগোত্রকে আল্লাহর আজাব সম্পর্কে সতর্ক করেন তখন আবুল আহাব এ কথা বলেছিল আমার এই ভাতিজার কথা যদি সত্যিই হয়ে থাকে তবে আমার কাছে ঢের অর্থবল ও লোকবল আছে আমি এগুলোর বিনিময়ে আত্মরক্ষা করব এর প্রেক্ষাপটে আলোচ্য আয়াতি অবতীর্ণ হয় অর্থাৎ আল্লাহর আজাব যখন তাকে পাকড়াও করলো তার ধনসম্পদ সন্তান সন্ততি তার কোনো কাজে আসেনি এরপর পরকালের অবস্থা বর্ণিত হয়েছে সয়াসলারন জাত আল্লাহাব অর্থাৎ কেয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান আগুনে প্রবেশ করবে তার নামের সাথে মিল রেখে আগুনের বিশেষণ জাাত আল্লাহাব বলার মধ্যে বিশেষ অলংকার রয়েছে ওআম রোতহু হাম আলাতাল হাতব আবুল আহাবের মতো তার স্ত্রীও রসুল্লা সাল্লু আলি ওয়াসালামের প্রতি বৈরি ছিল সে এই ব্যাপারে তার স্বামীকে সাহায্য করত। সে ছিল আবু সুফিয়ানের বোন ও হার্ভ ইবেন উমাইয়ের মেয়ে তাকে উম্মে জামিল বলা হতো আয়াতে ব্যক্ত করা হয়েছে যে এই হতবাগানীও তার স্বামীর সাথে জাহান নামে প্রবেশ করবে তার অবস্থা বর্ণ প্রসঙ্গে হাম্মালাতাল হাতব বলা হয়েছে এর শাব্দিক অর্থ শুকনো কাঠ বহনকারী আরবের প্রচলিত ভাষায় পেছনে নিন্দাকারীকে এরকম অর্থাৎ লাকড়িবাহক বলা হতো শুকনো কাঠ একত্র করে যেমন কেউ আগুন জ্বালানোর ব্যবস্থা করে পরোক্ষ নিন্দা করাও তেমনই একটা ব্যাপার এর মাধ্যমে নিন্দাকারী মানুষ ও তার পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম ও সাহাবা কিরামকে কষ্ট দেওয়ার জন্য আবুল আহাবের স্ত্রী পেছনে নিন্দা প্রচারের সাথেও জড়িত ছিল হজরত ইবনা আব্বাস রদ আহ ইকরিমা মুজাহিদ রহমাহুল্লাহ প্রমুখ মুভাসির এখানে হাম্মালাত হাতাবের এই তা স্তিরি করেছেন অপরপক্ষে ইবেন জাইদ ও জাহাক রাহেমাহুল্লাহ প্রমুখ মুফাসির একে আক্ষরিক অর্থেই রেখেছেন এবং কারণ বর্ণনা করেছেন যে এই নারী বন থেকে কাটাযুক্ত যুক্ত লাকড়ি বেছে আনত এবং রসল সালু আলি আসসাল্লামকে কষ্ট দেয়ার জন্য তার পথে বিছিয়ে রাখত তার এই নীচ ও হীনকাণ্ডকে কোরআনে হাম্মালাতাল হাতব বলে ব্যক্ত করেছে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 তিনটি কাজ মানুষের সমস্ত ভালো কাজকে বরবাদ করে দেয় রোজাদের রোজা অজুয়ালার ওজু নষ্ট করে দেয় তা হচ্ছে গিবৎ পরখনিন্দা এবং মিথ্যা ভাষণ আতা এভেন সাঈব রহিমাহুল্লাহ বলেন আমি হজরত সাহি রহিমাহুল্লার কাছে রসুল্লাহ সাল্লু আলি ওয়া এই হাদিস বর্ণনা করলাম তিন প্রকার লোক জান্নাতে প্রবেশ করবে না অন্যায়ভাবে হত্যাকারী যে এখানকার কথা সেখানে নিয়ে যায় এবং যে ব্যবসায়ী সুদের কারবার করে অতপর আমি আশ্চর্য হয়ে হজর শাহ আবিকে জিজ্ঞেস করলাম হাদিসে কথা লাগানো ব্যক্তিকে হত্যাকারী ও সুৎখোরের সাথে সমতুল্য কিভাবে করা হল তিনি বললেন হ্যাঁ কথা লাগানো এমন গুরুতর কাজ যে এর কারণে অন্যায় হত্যা ও মাল মালছিন্তায়ও হয়ে যায় ফি জিদিহা হাবলুম মাসাদ মাসাদ শব্দটি সিনের উপর সাকিন যোগে ধাতু এর অর্থ রশি পাকানো রশি মজবুত করা এবং সিনের উপর জবর যোগ করা হলে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 ফলে শ্বাসরুদ্ধ হয়ে সে ঘটনাস্থলে মারা যায় এই তফসির অনুযায়ী এটা হলো তার অশুভ পরিণতি ও নিচতার তার বর্ণনা কিন্তু আবুল আহাবের পরিবারের পক্ষে বিশেষত তার স্ত্রীর পক্ষে এরকম করার সম্ভাবনা কম ছিল তাই অধিকাংশ মুফাসির অর্থাৎ তফসিরবিদ প্রথম তফসিরই পছন্দ করেছেন সুরাল আহাবের সংক্ষিপ্ত তফসির এখানেই শেষ অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন কম্যাশ রিডিয়া অর্গ টু জিরো